নবী করিম সাল অমরাজ রওনা করে দিয়েছিলেন এবং হোদী এলাকায় পৌঁছেছিলেন এবং সেখান থেকে মক্কার কাফের গণ ঢুকতে দেবে না ওমরা করতে দেবে না তারা যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে তারা এগিয়ে আসছে হোদা বিয়া পর্যন্ত প্রায় রসুল্লাহ সালাম পরামর্শ করেছিলেন সাহাবিদির নিয়ে যে না আমরা যুদ্ধ করব না এটাই সিদ্ধান্ত দিকে হয়েছে কি করা যায় তাদের সঙ্গে দু তিয়ালি বিনিময় চলতেছে তাই না এটা এই প্রসঙ্গ আমরা ছিলাম পানি ছিল না একটা মর্যাদার খবর আমরা শুনেছিলাম একটা শুনছি না দুইটা শুনছি মর্যাদা একটা শুনেছি গুড ভেরি গুড দ্বিতীয় মর্যাদা ঘটেছে আরেকবার পানির সংকট দেখা দিল ওই কুয়ার থেকে আরো দূরে চলে আসেন এখন পানির আবার সংকট দেখা দিয়েছে নবী করিম সাল আলী কাছে সাহাবাইকার দৌড়ে আসলেন বললেন ইয়ারসুল্লাহ জাবে আবদুল্লাহ রাহ আনহু হাদিস বর্ণনা করেছেন এবং ইমাম বখারি রহমতুল হিয়ার ময়দানে আবার যখন সাহাবেকরাম পানির অভাবে বিপাশাক্ত হয়ে গেলেন তখন সবাই জড়ে আসলেন আর নবী করিম সাল্লামের কজুর জন্য মাত্র এক বদনার এক বাকেট পানি আসে ছোট্ট একটা মধ্যে পাত্রের মধ্যে তিনি তখন আনাই বাকি সাহাবিদের কাছে অনেক কাছে শেষ হয়ে গেছে তো তিনি করে ফেললেন ওই পানি দিয়ে সামান্য পানি যা ছিল অতঃপর তিনি সাহাবিদেরকে লক্ষ্য করে বললেন সবাই যখন অন্যদিকে এগিয়ে আসছে উৎকণ্ঠা নিয়ে যে পানি নাই তিনি বলেন কি হয়েছে মা লাখ আমাদের পানিও নাই খাবারের জন্য উজু করার জন্য আপনার এই পাত্রের মধ্যে যা আছে এই আমাদের সম্বল পানি এখন কি হবে আমরা কি করব উজু করুক কেমনি করব পানি পান করবো কিভাবে নবী করিম সাল্লাই এই পাত্রের মধ্যে একটু বড় পাত্র ছিল তো পাত্রের মধ্যে হাত রাখলেন এরপরে আল্লাহর কাছে দোয়া করলেন তারপরে এই পাত্র থেকে পানির ফোয়ারা বের হয়ে গেল আল এভাবে একটু পানির থেকে যখন হাত ঢুকালেন ঢুকানোর পরে হাতের আঙ্গুল বের করলেন আর আঙ্গুল থেকে আসলে পাত্র থেকে না আঙ্গুল থেকে পানি এভাবে এক একটা আঙ্গুল থেকে পানির ফোয়ারা বেরিয়ে আসল সাহাবাহিক বললেন জাভের আনু বলেন যথেষ্ট পানি সেখান থেকে জোগাড় করে ফেললাম পাত্র ভর্তি করে ফেললাম পান করলাম উজু করলাম এবং কিছু রেখেও দিলাম সাহাবি জাভের রাজ আনুই হাদিসে যখন পরে বর্ণনা করেছেন শ্রোতারা বললেন তখন জাভের আদুকে আহ কামকুন্তুমিয়া ইদিন সেদিন আপনাদের নাম্বার কত ছিল বলতে পারবেন কারণ কত নাম্বার ছিল আপনাদের কত জন এইভাবে কত মানুষ ছিলাম সেটা জিজ্ঞাসা না করে এটা বলতে পারি তোমাকে যদি আমরা লক্ষ লোক হতাম পানি শেষ করতো না তবে আমাদের নাম্বার ছিল পনেরোশ দেড়িমসাল আলী আসাল্লাম আহ পানি যখন বেরিয়ে আসে তিনি আওয়াজ দিয়ে বলেছিলেন হাই আল আল উদু আল আল বারাকাতুমিন পানি যখন ওনার আঙ্গুল থেকে বের ফিনকে দিয়ে বের হয়ে গেল ডাকলেন সাহাবিদিকে আসো তোমরা উজু করো উজু করো আলবার সমস্ত উম্মান দিয়ে সেরে ঢুকে বসে কত সতর্ক নিয়ে আসেন দেখছেন বরকত কার কাছে আল্লাহর কাছে আল্লাহ তালা দিলে তো উনি এই কাজ করতে পারবেন ওনার নিজের বরকত নয় তাহলে বরকতের মালিক হচ্ছেন কে আল্লাহ আলবার আমাদের দেশের লোকেরা কোন জায়গায় এরকম আলৌকিক না সেই লোকের কিছু কোনো আলৌকিক খবর পাওয়া যায় সমস্ত বরকত তার কাছে আসে তার মানে মুখের কুলি নিয়েও কিছু করা যায় কিনা দেখাল এত বরকত তার কাছে আছে তাই না বিল্লাহ। তো যাবে রাজে আল্লাহ বললেন ফালাকজার বাইনে আসবে আমি যখন দেখলাম আঙ্গুল থেকে পানি ফিনকি দিয়ে বের হচ্ছে ওদু করে ফেললেন সবাই পান করলেন ফজা আলতু আলু ম্যা জল তুফি মিনহু ফা আলিনু আনাহু আমি কি করলাম পানি এমন খাওয়া খেলাম দোর দূর খেতে পারি একদম প্যাট ভর্তি করতে ফেললাম কারণ আমি জানি এটা বারাকা বারাকা তো মিনাল্লা এই পানি সাধারণ পানি না আল্লাহর কাছ থেকে আসা এই আলৌকিক পানি ওনার মাধ্যমে আল্লাহ দিয়েছেন নিশ্চয়ই এর মধ্যে বারাকা রয়েছে কোন কোনো পানির মধ্যে বারাকা থাকে এই বারাকা অর্থটা কি আবার যেটা আমরা বলি বরকত বাংলা আরবিতে বারাকা তো বরকতা হচ্ছে যে যা কিছু ভালো কর যার মধ্যে উপকার আছে যার মধ্যে রহমত আছে কল্যাণ আছে এই জাতীয় বোঝায় তো কোন কোন পানিতে বরকত আছে রহমত আছে যেমন বৃষ্টির পানি এর মধ্যে রহমত আছে এর মধ্যে বরকত আছে বৃষ্টির পানির মধ্যে এই জন্য যে সমস্ত দেশে বৃষ্টি কম হয় আরব দেশে তারা বৃষ্টি হলে সমানে গিয়ে বৃষ্টিতে ভিজা শুরু করে কেউ কেউ বড় বড় স্কলাররা ভিজেন মাঝে মধ্যে কেন ভিজেন কারণ আল্লাহ তালা বলেছেন পানিটার অনেক বরকত আছে সে বরকত শুধু মানুষের জন্য নয় সব বাকলোকের জন্য আপনার ঘাসপালা থেকে শুরু করে সবকিছুর জন্য এই আপনি দেখবেন আমরা তো অনেকেই কৃষিকাজে নিজেরা দেখেছি নিজেরা করেছি অভিজ্ঞতা আছে তাই না অনেক সময় আপনার পানিতে জমিতে ফসল বাড়তে থাকে দেওয়ার আর দেওয়া এক পশলা ভালো বৃষ্টি হয়েছিল তার বরকত কি সমান হয় মানে জমিন শুকিয়ে আছে ফসলগুলো মরা মরা হয়ে আছে আজকে বৃষ্টি আসলো আজকে রাত্রে আসলো কালকে সকালে আপনি ফসল টি মাঠে গিয়ে কি দেখেছেন বিশাল চেঞ্জ হয়ে গেছে এই একটু বরকত তাকে তার মধ্যে এত পরিবর্তন এনে দিয়েছে এটাই ঠিক যাবে যে আমি বেশি করে খেলাম কারণ এরকম বৃষ্টির পানি যেরকম বরকত আছে এই পানিও অস্বাভাবিক পানি না এটা নিশ্চয় বরকতময় পানি হবে আমি পান করলাম তো এটা নবী করি ইম সাল আলি আসাল্লামের বরকতার কারণে হয়েছে কিন্তু মাঝে মধ্যে আমরা উল্টা পাল্টা কি করে মুসলিম উম্মার ইসলামিক জ্ঞানের অভাবে মনে আছে তো অনেকদিন বলিস আবার বলি যারা মিস করেছেন মিডিয়া যায় যেহেতু এক সদস্যের কথা এক বিডিয়া প্রায় এক যুগ আগের ঘটনা হবে বা দশ থেকে বিশ বছর আগের ঘটনা পত্রিকা আসছে সবাই জানে সিলেটের কোন একটি এলাকায় তার পোস্টিং ছিল সিলেট শহরেই ছিল সে আখালী এরিয়া দেয় তোমার সাক্ষী আছে ওনার থেকে খবর আসলো কি যে এই লোক নাকি তার পানি পড়া দিলে সব রোগ ভালো হয়ে যায় আ কেউ মানে কোন রোগ থাকে না এই খবর এমন গুজব ছড়িয়ে গেল কার কোন নাম কারটা ভালো হয়েছে এই খবর কেউ জানে না যে অমুকের ভালো হয়েছে অমুকের তা জানে না কিন্তু কি জানে একদম রাষ্ট্র হয়ে গেল তার পানি পড়া একদম সব ভালো হয়ে যায় এখন তার পিছনে সবাই লাইন ধরে সকাল সন্ধ্যা লাইন ধরে বোতল নিয়ে আসছে পানি পরে সেই পানি পরে দেয় এখন লোকজন আসা যা করে সবসময় হেজার হয়ে যায় তখন তাকে তারা ট্রান্সফার করে দিল আরেক জায়গায় এখন ফরে গুজব উঠলো কি যে ট্রান্সফার করেছে চলে গেছে যাওয়ার আগে একটা এক রকমের ডোবার মতো একটা পুকুর পচা টচা ছিল ওইখানে নাকি সে এক বোতল পানি পরে ফু দিয়ে ঢেলে দিয়েছে এই পত্রিকার একদম খবর আপনার পড়েছেন ঠিক কিনা আমি বেঠিক বলে পরে এই পচা পানি নেওয়ার জন্য বদনা বাটি বোতল নেওয়া সে পানি সাফ করে দিল লোকেরা দিয়ে তো এই যে মানুষের মধ্যে যখন ইসলামের জ্ঞান থাকে না গুজব এটা লাগিয়ে দেন আর বরকতের খবর ঢুকাই দেন আরে বাবা রে বাবা কি যে লাইন দিলো এই জন্য এলেম লাগবে তাই না এই যে কষ্ট করে বসে আপনার এলিম শেখার চেষ্টা করছেন এটা জরুরি কিনা বলেন এবং এই এলেমকে আমাদের সমাজে যখন আমরা ছড়িয়ে দেব তখন মানুষের মধ্যে আল্লাহ তালা অনেক খাই বরকত দিবেন আসল বরকত সেই এলেমের কারণে আসবে ঠিক কিনা কোরআন হাজি কারণে আসবে আতা তা না হলে মানুষ কোন বরকতের পিছনে দৌড়বে দেখেন তো মানুষের পিছনে বরকত খুঁজে মাথারের পিছনে বরকত খুঁজে আর কি কি পিছনে বরকত খুঁজে মানুষ যাই হোক তো সাহাবি এই পানি পান করলেন এটা তো বাস্তবতা রয়েছে এটা তো ভ্যারি ট্রু তিনি রাইট কাজ করেছেন এরপরে আমরা আসি আহ যে এইভাবে তিনি অপেক্ষা করছেন তাদের ওখানে যেতে পারছেন না মক্কার দিকে তারা ঢুকতে দেবে না কিছু আলাপ আলোচনার দুধ বিনিময় চলছে এ ফাঁকে দিয়ে একদিন রাত্রে বৃষ্টি এসে গেল খুব বৃষ্টি হয়ে গেল বেলা এসব নামাজ ওনারা পড়েন নাই নবী করিম যে যেখানে ক্যাম্প করেছ যে যেখানে তাবু করেছ সেখানে নামাজ পড়ে ফেলে সঙ্গে এক জায়গায় জমাতেই নামাজ পড়ার লাগবে না আজকে বৃষ্টির কারণে উনি এটা কনসিডার করেন বৃষ্টির কারণে কনসিডারেশন অনেক আছে জামাতের ক্ষেত্রে যেমন কোন এলাকায় যদি মাগরীবের সময় প্রচন্ড বৃষ্টি হয় এবং বৃষ্টির লক্ষণ ভালো না এসব সময় ও বৃষ্টি থাকতে পারে এই আশঙ্কা হয় তাহলে ইমাম সাহেব কি করতে পারেন মাগরীব পড়েই আবার এসব পড়ে ফেলতে পারেন এটা দেখছেন কোনো দিন পাইছেন কোথায় পাইছেন আরব দেশে পাইছেন না বাংলাদেশে পারো দিন আমি পেয়েছিলাম রংপুরে আমার যখন ছোটখাটো সেখানে ছিলাম এরকম দুই বেলায় একসঙ্গে পড়া হয়েছে সঙ্গে হাজি থাকে রসুল্লাহ বৃষ্টির কারণে এরকম করেছেন কারণ বৃষ্টির কারণে অনেক সময় রাস্তাঘাট ডেঞ্জারাস হয়ে যায় আর দেশে যখন বেশি বৃষ্টি হয় তখন বালুগুলো কাদা হয়ে যায় এই অবস্থায় মসজিদে আসা ওখানে কি সব ঢোবে এগুলোর ব্যবস্থাও নেই আর মসজিদে যে মসজিদ ওনার ছিল এই মসজিদের ছাদ কিসের ছাদ ছিল খেজুরের পাতা এটা কি বৃষ্টি আটকাবে শুধু ছায়া হতো রোদ থেকে বাঁচার জন্য কাজে তিনি অর্ডার দিলেন তখন তিনি এরকম মাগরি এসা এসে বলতেন সেই তরিকায় তিনি সফরের মধ্যে করলেন বৃষ্টির হয়ে রাত্রে হয়ে গেল সকালবেলা আবার ওনাদের সঙ্গে দেখা হল তারপরে নবী করিম সালাম সকালবেলা সবাই তখন বৃষ্টি থেমে গেছে ফাদের ও করতে এসেছেন ওনার সঙ্গে এক সঙ্গে জমাতে তো ফাদের নামাজ তিনি পড়ালেন পড়ালেন পরে দিকে মুখ ফিরে তিনি বললেন আত্মারুকুম তোমরা কি জানো তোমাদের রব কি বললেন আমাকে আমার আল্লাহ কি বললেন বৃষ্টির পরে আমাকে একটা মেসেজ দিলেন কি বলছেন বললাম আল্লাহ আলম আল্লাহ এবং তার আসুল ভালো জানেন আমরা কি জানবো আল্লাহ কি বলছেন তা কর আল্লাহ আসবাহিফি আল্লাহ তালা আমাকে বললেন আমার কিছু বান্দা সকালে রাতে ঘুমায় সকাল থেকে উঠে কেউ আমার প্রতি মোমেনই থাকে মোমেন হয় আর কেউ সকালবেলা ঘুম থেকে উঠে কাফের হয়ে যায় হয়তো রাত্রে সে মোমেন ছিল এখন কাফের হয়ে গেল তো এখন কিভাবে হয় এটা তো মেসেজ বোঝা গেল না কি কারণে এরকম হয় তিনি আর ব্যাখ্যা করলেন আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি বৃষ্টি হওয়ার পরে আল্লাহ শুক্রিয়া আদায় করে বলে আর দেশে বিক্রি হলে বৃষ্টি হলে ওনাদের কেমন আসে কতদিন পরে বৃষ্টি হয় বৃষ্টি তো সহজে হয় না তো সবাই তখন যারা মোমেন মুসলিম তারা কি করে আল্লাহ আল্লাহর বৃষ্টি দেওয়া হলো আল্লাহ রহমতে আমাদের প্রতি বৃষ্টি হয়েছে আল্লাহর রেজেক এর কারণেই তার রেজেকের বরাদ্দ হিসাবে এটা এসেছে আমাদের কাছে অবে ফজলিল্লা আল্লাহ তালার দান ছিল বৃষ্টিটা তার অবদানে এটা ঘটেছে তার মেহরবানিতে বৃষ্টিটা হয়েছে এইরকম যারা বৃষ্টি পরে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে স্বীকৃতি দেয় এরা কে ফাহিন বি বিল কাউকাফি এই লোকগুলো কি হয়ে যায় আমার প্রতি সত্যিকার মুমিন হয়ে যায় এবং তারা তারকা রাজি তারাদের প্রতি তারা কাফেরি করে কুফরি করে তারা আল্লাহর প্রতি বিশ্বাসী হয় আর বিভিন্ন গ্রহ নক্ষত্র তারা তারকা এগুলার প্রতি অবিশ্বাসী হয় এই মমিনা এইরকম আল্লাহ স্বীকৃতি আর যারা বলে যে আমাদের কিন্তু অমুক গ্রহ নক্ষত্র অমুক তারা এই তার বদৌলতে তার মেহরবাণীর কারণে বৃষ্টি হয়েছে কার আর চন্দ্রের পূজা করত সূর্যের পূজা করত গ্রহ নক্ষত্রের পূজা করতো কোনো কোনো গ্রহণ নক্ষতা ঠিক করে রেখেছে এগুলার মেহেরবান কারণে বৃষ্টি হয় মুতের একাদা তারা বলে যে আমরা এইরকম তারকার সুদৃষ্টির নেকৃষ্টির কারণে বৃষ্টি পেয়েছে। পেয়েছি যারা এইরকম বলোদা অমুক তারকা অমুক গ্রহণ নক্ষত্রের কারণে তাদের ফজিলতে তাদের বদৌলতে বদান্যতায় আমরা বৃষ্টি পেয়েছি ফাহুয়া মুবুদ হলো কাউ কাব তাদের কাউ অর্থাৎ গ্রহ নক্ষত্র তারা এগুলোকে তারা বিশ্বাসী গা ফের বিয়ে তারা আমায় অবিশ্বাসী অর্থাৎ প্রতি অবিশ্বাসী তারা বিভিন্ন মূর্তি তারকা এগুলোর আহ এলাহিয়াতে বিশ্বাসী হয়ে গেল আল্লাহর এলাহিয়াতে বিশ্বাসী থাকলো না এই জন্য বৃষ্টি যে হয় মনে করছে কার হুকমে হয় আল্লাহ তালার হুকুমি হয় অবশ্যই আধুনিক জমানা পরে নিম্ন চাপের উর্ধ চাপের কারণে বৃষ্টি হয়েছে ঘটে আমি নাজিল করি আল্লাহ তালা বললেন এই আরব দেশে যে সমস্ত দেশে একটু ইসলামিক ভাবধারা আছে বা ছিল এখন আস্তে আস্তে সব জায়গায় উঠে যাবে তারা ওয়েদার ফোরকাস্ট যখন আবহাওয়ার আগাম যখন তারা বার্তা দেয় সম্ভাবনা বৃষ্টি হবে আল্লাহর হুকুম থাকলে দুই দিন পরে বৃষ্টি হবে তারাই এই কথাটা অ্যাড করে এভাবে বৃষ্টির পরে তখন ওনারা কিভাবে নামাজ পড়লেন সেটা আসলো তারপরে আমরা আসি যে এখন ওই যে দুধ বিনিময়ের কাজ চলছে নবী করিম সাল্লাম যখন ইন্ত্রলোচনা কি করা যায় তাদেরকে কিভাবে মেসেজ দেওয়া যায় তারা অ্যালাউ করুক যে উনি ওমরা করতে আসছেন এই সময় বোধ হয় একজন আসছিল বোধাইল এমনি ওরাকাল খোঁজাই তার কাহিনী আমরা শুনেছিলাম লাস্ট টাইমে আমি একটু কনফিউজ হয়ে গেছি যে বোদাইল এমনি ওয়ারাকা আল খোজাই নামে একজন এসে ছিলেন কাফেরদের পক্ষ থেকে কিন্তু আসলে তিনি নবী করিম সাল্লামের শুভাকাঙ্ক্ষী যদি তিনি অমুসলিম তাকে নবী করিম সাল্লা সালাম বিশ্বাস করে কাফেররাও বিশ্বাস করে তো উনি দেখলেন যে এখন একটা সংঘর্ষ ঘটে যাবে ওনারা ওরা করতে আসছেন এরা করতে দেবে না এই এইগুলোকে যুদ্ধ লেগে যা খামাখা কিছু লোক মারা যাবে এই খোঁজাই কবিলার এই লোকটি একটু নিরপেক্ষ কেসেমের লোক তিনি আসলেন তারা তো এরা ওই হোদায় বিয়ার আপনারা তো পানির ক্রাইসিসের এরিয়ায় পড়ে গেছেন আসল পানি যেখানে আছে তারা ওইটা দখল করে ওখানে তারা সবাই রেডি হয়ে আছে আপনারা একটু আগালে তারা আপনাদেরকে অ্যাটাক করবে তো আনিল বাইত আপনার সঙ্গে তারা লড়াই করবে ঢুকতে দেবে না এবং আপনাকে তুমি তাদেরকে গিয়ে বলো আমরা আসলে কারোর সঙ্গে যুদ্ধ করতে আদও কোন যুদ্ধের ইচ্ছা নিয়ে আসিনি পিওরলি আমরা ওমরা করতে এসেছি যে না আমরা আদায় করতে এসেছি আর কোরাইশ আর কত যুদ্ধ করবে আদাররা এই যুদ্ধ তাদের তো অনেক ক্ষতি করলো তাদের বড় বড় লিডার কয়েকটা তো মারা গেল কত রক্তপাত হয়ে গেল চাপিয়ে দিল আমাদের কাছে নাস। তাহলে তারা যদি চায় এক কাজ করতে পারে আর যুদ্ধের দিকে না গিয়ে তারা একটা সন্ধি চুক্তি করুক আমাদের সঙ্গে একটি একটা মেয়াদ পর্যন্ত যে এতদিন পর্যন্ত আমাদের মধ্যে কোনো যুদ্ধ হবে না আমরা কেউ কাউকে হঠাৎ করে অ্যাটাক করব না আমরা কাউকে কেউ কাউকে আক্রমণ করব না এরকম একটা অনাক্রমক চুক্তি করার জন্য তাদেরকে একটু কনভিন্স করা যায় কিনা তুমি চেষ্টা করে দেখো এভাবে তারা যদি সেই চুক্তি না করে এই মেসেজ দিও যে আমি একটা মিশন আমাকে পাঠিয়েছেন আমাকে এই কাজ করতে হবে তারা যদি আমাকে রুখতে চায় রুখতে পারবে না কিন্তু তারা রক্তপাতে এড়াতে চায় আমি রক্তপাত মেসেজটা নিয়ে এলে শুনলেন ওনা থেকে নিয়ে তিনি কোরআদের কাছে গেলেন দূত তিনি একজন নিরপেক্ষ দূত নিজের উদ্যোগে তিনি কাজটা করছেন তিনি গিয়ে তাদের লিডারদেরকে বললেন ইনা যে মনোযোগ দিয়ে তোমা আর তোমরা যদি অ্যালাউ করো কি কথাবার্তা তার সঙ্গে আমার হয়েছে আমি তোমাদেরকে বলতে পারি সে আমার মনে যে আমি মানে মোহাম্মদ সাল্লাহ আমাকে পাঠিয়েছে এইটা মনে না করে বলে তোমরা আমি নিজ ইচ্ছায় গিয়েছি তোমরা যদি শুনতে চাও আমি শুনবো তোমরা না শুনতে চাই তার আমি মোহাম্মদের পক্ষ থেকে এমন কিছু অস্থিরতা দেখানোর কোন কারণ নেই কিন্তু তাদের মধ্যে তারা কিছু আছে খুব ইয়াং যুব রক্ত তারা তাকে বলল লা হাজা তাল না আন তুসেরু না আনু বিষয় কোনো দরকার নেই তার কোনো কথা আমরা শুনতে চাই না বাদ দাও গেলো তুমি কিন্তু সে ছাড়লো না জমায়ে যারা ছিল তারা তো শুনল না কিন্তু সে পরে এর ভিতরে গিয়ে আরো পরে যারা কিছু শুন মুরব্বী আছে তাদের কাছে গিয়ে তিনি দেখা করলেন বোদাই গিয়ে বললেন আমি তো গিয়েছিলাম তার সঙ্গে কথাবার্তা বলে এসেছি অর্থাৎ রসুল্লাহ তোমরা আহ তাইলে আমি কথা বলতে পারি কি কথা হয়েছে তার বক্তব্য কি আমি আপনাদের কাছে মুরব্বী কিসিমের কিছু ছিলেন তারা বললেন আহ হ্যাঁ তেম আছে মেয়ে ওকে কি শুনছে বলো দেখি তার কি কথা তার বক্তব্য কি বললো যে এই কথা যে তারা যদি অনেক যুদ্ধ করেছে এখন আর যুদ্ধ করি কি লাভটা হবে বরঞ্চ আমরা সন্ধি করি একটা মেয়াদ পর্যন্ত তারপরে কি হয় দেখা আর আমার কাজকে যদি দিয়েছেন সেটা আমি করার যে আমি ব্যবহার করবো সেটা তারা আটকাইতে পারবে না তারা দাওয়াতি কাজ কোনো জায়গা করতে না দেয় তাহলে এক পর্যায়ে যুদ্ধ করতে আমি যুদ্ধ করব আর তা না হলে আমি সন্ধি চুক্তি করতে রাজি আছি এই খবরটা তখন বলল তো তখন তাদের মধ্যে কিছু কেউ হইচাই হলো কেউ পক্ষে কেউ বিপক্ষে কিন্তু শেষ পর্যন্ত করছো সে তো ওইগুলো করতে আসে নাই সে তো যুদ্ধ করতে আসেনি তোমরা যুদ্ধের জন্য এত অস্থির হয়ে গেল কেন ইন্না মাহাদ মানলে হাকি সে তো আসে এই ঘরের তোমরা যে ঘরের পাহারা দাও এই ঘরের মধ্যে করবে। তোমাদের কন্ট্রোলে এই ঘর আছে। এবং এই ঘরের কোন আদবের হয় খেয়ান রক্তপাত হয় আসে নাই আমি ভালো করে বোঝার চেষ্টা করেছি আমার কথাটা শুনো সত্তা হম হু হুম তখন তাদের মধ্যে অনেকে বলে বসে অবশ্যই তুমি তার পক্ষ থেকে দালালি করতে আসছো তাই না কিছু তোমার সঙ্গে লেনদেন নিশ্চয়ই হয়ে গেছে তুমি তার লোক আমরা তোমাকে বিশ্বাস করি না তুমি নিরপেক্ষ না কে যে যে তার আসুক আমরা তাকে ঢুকতে দেব না সে আসছে ঢুকবে আমরা তাকে পারমিশন না দে না চাই সেইভাবে চলে আসছে আর তাকে আমরা ঢুকতে দেব আর লোকেরা কি বলবে ও কোরআস লোকেরা কাওয়ার্ড হয়ে গেছে এরা কাপুরু হয়ে গেছে ভয় পেয়ে গেছে ওরা আসলে জলদি করে টাকা দিয়ে দিছে আমাদের বীরত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে আমাদের মানুষ থাকবে না আমাদের হ্যাঁ এরকম তারা দেখালো তো সে বেতার দেখলো যে আসে কিছু করতে পারলো না তার মিশন ফেল করে ফেললো মিশন ব্যর্থ এরপরে এখন এটা তো নিরপেক্ষ সে নিজের দিকে নিয়েছিল এখন করায় নিজে তাদের একজন নিজের লোক পাঠালে মোহাম্মদ সাল্লাহামের কাছে গিয়ে কথা বলার জন্য তারা জানে যে হাফস হামর ইবনে লু আই কবিলি বংশের অন্তর্ভুক্ত ওনাকে যখন সে যখন আসলো কাছাকাছি এসেছে দূত হিসাবে খবর নিয়ে বুঝতে পারলেন সাহাবারা নবী করিম সালাম এক দূর থেকে যখন তাকে দেখলেন দেখে চিনলেন চিনে তিনি মন্তব্য করলেন হাদা হ্যাঁ ভালো মানুষ না ওই আগের যে বেচারা আসছিল বোধাই ওই বেচারা তো এক ভালো মানুষই ছিল ঠিকই এইটা ভালো লোক না এটা একটা পাজি লোক দুষ্ট লোক বদ লোক তারপরে আসলো রসুল তার ব্যাপারে গুড গাই যখন সে কাছে আসলো নবী করিম কথা বলল নবী করিম সাল্লাম তাকে ওই মেসেজ দিলেন যেটা তিনি বুদাইলকে দিয়েছিলেন যে আমরা দেখো উঠ নিয়ে এসেছি আমরা যুদ্ধ করতে চাই না এগুলো ভালো করে তিনি বলার চেষ্টা করলেন চাষ আমরা উমরাটা করে চলে যাব তারপর সে আসলো আসার পরে সে কোরআজ লোকদেরকে খবর দিল যে আমাকে সে এই কথা বলেছে আর বেশি কিছু আলাপ আলোচনা হয় নাই সে খবর নিয়ে চলে আসলো কোরআজদেরকে ইনফর্ম করলো কোরআশরা তার এতটক খবরেও তারা শেয়ার হতে না তারা মনে করলো উনি ঢুকে আবার হঠত করে দখল মানে কাব দখল করে ফেলেন কিনা এরকম তাদের সন্দেহ সভা সন্দেহ কিছুটা ছিল তখন তারা আরেকজনকে তিনি হলেন দের বাইরে যে নন কোরাইশ কবিলার লোকগুলো মক্কা বা তার আশেপাশে বসবাস করে এদেরকে বলা হয় আহাবিশ তাই না আহাবিশ কোরাইশ আর বাকিরা আহাবিশ। তিনি নন করাই একজন অন্যতম গুরুত্বপূর্ণ সরদার তাকে দেখলেন আল তোমার কেনা নিয়ে আসছে তিনি সে পৌঁছার আগে তাকে দেখে মন্তব্য করলেন হা দামিন ইউ আর বুধনা এই লোকটা যে আসছে এ কিন্তু কোরবানি তাকে বেশি পছন্দ করত। আরদের কাছে সবচেয়ে এবং আল্লাহর কাছেও দামি কোরবানি কোনটা উটের কোরবানি তো উটের কোরবানি আসছে বললো যে সে উঠের কোরবানি পছন্দ করে সে আসলে তোমরা আগে সবগুলা উঠের কোরবানি তার সামনে হাজির করে দিবা যে দেখেন আমরা এই উঠের কোরবানি নিয়ে আসা সত্যটা মত উঠ নিয়ে আসছিলেন কোরবানি করার জন্য দেখো এগুলো দেখেই দিও তাকে তাহলে সে আমাদের পজিটিভ মেসেজটা পেয়ে যাবে যে আমরা যুদ্ধ করতে আসেনি যুদ্ধ করতে আসলে এতগুলো কোরবানির পশু আনে নাকি কেউ তো লোকেরা তাকে আহ কোরবানির পশুটা নিয়ে আসলেন আর সে যখন কাছাকাছি আসতে সবাই তখন তালবিয়ে পড়তেছেন লাভবাহিক আল্লাহ লবতেছেন তাকে বোঝানোর জন্য এসেছে এদের তো অন্য কোন উদ্দেশ্য নাই আমার কাছে পরিষ্কার এদেরকে ঠেকাইয়ে দেওয়া ওমরা করতে না দেওয়া তো জঘন্য অপরাধ কারণ এখনো মনে করেন যদি কোন জালিম বাদশাহ হজ অমরা করতে না দেয় বন্ধ করে দেয় কোনো দেশের লোকদেরকে বা কোনো এলাকার লোকদেরকে নিষেধাজ্ঞা অর্পণ করে তাহলে লোকেরা কি সহজে নেবে নেবেনা তো আরবদের মধ্যে মধ্যে এটা ছিল তখন ইব্রাহিম পর থেকেই যে কোন কম আসবে অন্য কোনো দেশের কোনো অসত উদ্দেশ্য তাদের না থাকলে আক্রমণ করতে না আসলে রিয়েলি যদি তারা হাজ করতে আসে বাধা দেওয়া যাবে না এটা বড় ক্রাইম হয়ে যাবে এইটা বুঝতে পারলেন এই এই লোক আহবাস যিনি লিডার যিনি এসেছিলেন হেলস তিনি বললেন তো তিনি আসার কাছে এমন গো সেগুলো যখন দেখলো একটু দূর থেকে মুটগুলো দূরে ছিল চড়ানো ছিল অবস্থা সাহাবিরা ওখানে একটু আগে নবী করিম সালাম থেকে একটু ছিলেন উটের ওগুলা পাহারা দিতেন ওই যখন ওনাদের তাল বিয়া শুনছেন উনি আগে থেকে বলে তাকে দেখলে তাল বিয়া উচ্চারণ আর উঠ দেখাই দিবা যখন সে এগুলো দেখছে উঠ দেখেছে এখন সে আর রসল সাল কাছ থেকে ওনার কাছে আসে নাই সে মেসেজ পেয়ে গেছে মেসেজ পেয়ে আহ লাম রসুল্লাহ তার কাছে গেলো আমি দেখলাম যে তাদের সবাই তাল বিয়ে করছে আর উঠ গুলোকে সবাই কোরবানির হিসেবে যেভাবে কিছু চিহ্ন তাদের গলায় বেঁধে দেওয়া হয় এগুলো কোরবানির পশু কেউ কখনো টাচ করে না চুরি করার চিন্তা করে না এইভাবে রেডি করা আছে সবগুলো আমি দেখে এসেছি আমার কাছে কনফার্ম করতে পারি না তোমরা এই ওমরা করতে দেবে না বাধা দিবে এটা কিছুতেই রাইট কোন ডিসিশন হবে না এই ডিসিশন তোমরা পাল্টাও তারা বললে এই ব্যাটা বয় বাস তুমি একটা বেদইন কি বুঝো তুমি এগুলা তুমি কোন পলিটিক্স বুঝবা না তার কথা শুনলই না তুমি বেদ কড়াইশ লোকেরা মনে করে আমরা তো হলাম লিডার সে বেটায় বুঝে কি তার কথা শুনল না তাকে যখন এইবার দিল সগাতে পার হেলথ আল খামা রাগ হয়ে গেল তোমরা কোরআদের লিডার বাটা আমি তো আমার কিছু লোকজন আছে কম না আমাদের একটা মৈত্রী চুক্তি আছে সবাই মিলে এ আল্লাহর ঘরকে আমরা ডিফেন্ড করব আমরা কেউ ভবিষ্যতের আক্রমণ তে রক্ষা করব আমি জানি এটা আমরা করেছি যে কোন দুঃশ্মন আক্রমণ করতে গেলে আমরা ঢুকতে দেব না কিন্তু ওমরা করতে আসলে বাধা দিবা এই চুক্তি তো আমরা তোমার সঙ্গে করিনি আমরা তোমাদের এই চুক্তিতে করবে আর কোন ক্ষতি করার অন্য কোনো উদ্দেশ্যে নেই তাদেরকে বাধা দেবে এটা কোশ্চিন কালে হতে পারে না এটা তারা নিরাপদে ওমরা করে যাবে তোমরা তাদেরকে বাধা দিতে পারবে না আর তা যদি না কর আমি বলে দিলাম নন ক্রাইশ আমার আন্দারে যারা আছে আমার অনুগত লোকজন তাদেরকে নিয়ে আমি একযোগে তোমাদের বিরুদ্ধে অবস্থান নেব না হেলস হাততালা না তুমি আর কথা বাড়িও না বহুত বলে ফেলছ আর কথা বাড়াব না তাহলে আমরা এমন কাজ করব যেটা আমাদের কারো জন্যই কোন সুখবর হবে না অর্থাৎ আমাদের মধ্যে রক্তপাত শুরু হয়ে যাবে খবরদার তুমি আর না এখন এখানে সমাধান হল না ওই ছিলেন ওখানে করাইদের ওখানে আরেকজন তিনি হলেন অরুয়া মাসমুদা সাকাফি আরেকজন তিনি আরেকটু গ্রহণযোগ্য ব্যক্তিত্ব করাইদের কাছে এবং তিনি একজন নাম করা হবে তিনি বললেন শোন আমি দেখতে পেলাম পরপর একাধিক লোকদেরকে যাদেরকে তোমরা পাঠিয়েছ মুহাম্মাদের কাছে আর যখন সে কোনো খবর নিয়ে আসে তোমরা যেভাবে এটাকে মানে রিসিভ করছো দেখাচ্ছ এটা কোনো সুস্থ মস্তিষ্কের বিষয় হল না তোমরা তোমাদের দুধদেরকে বিশ্বাস করতে পারছ না আর তোমরা যে কোনো মন্তব্য করছো এগুলো আমি কারেক্ট মনে করছি নাফতাল আর তোমরা সবাই জানো যে আমি তোমরা সবাই আমার পিতার বয়সে আর আমি তোমাদের সন্তানের মতিটা মুরব্বী অর্থাৎ কি বুঝাতে চেয়েছে এখানে যে আমি আহ কাদা উনি জুমলাতে উমি মিনকুম যে আমার মা আপনাদের বংশ থেকে যাওয়া এটা তো জানেন আপনারা আমি ওই বেদবীন গোত্রের কোন লোক না আমি আপনাদেরই রক্তের সম্পর্ক তার মা ছিলেন কোরাইজ বংশে এর কথা এটা বোঝালেন যে আমি আপনাদের নিজেদের লোক আমি মুহাম্মাদের পক্ষে কোন কথা বলবো না বলার কথা না এটা তো আপনাদের আস্থা আছে কিনা বলেন স্বামী তো বিল্লা কি না বাকুম আমি শুনতে পেলাম আপনাদের যে আপনারা একটা দুশ্চিন্তায় পড়ে গেছেন যে কি বিপদ আসলো মোহাম্মদ এটা করবে মক্কে ঢুকতে দেবেন কি দেবেন না এই যে একটা পরিস্থিতির শিকার হয়েছেন আমি এটা দেখতে পাচ্ছি মিন কাউমি আমি আমার কমের সবাইকে নিয়ে আসছি আপনাদেরকে হেল্প করতে একটু হাতটা আসা এবং আমি নিজে ফিজিক্যালি চলে এসেছি আপনাদের এই সমাবেশে আমি নিজেও আসছি আমার লোকজন নিয়ে আসছে আমি নিজে দ্বারা আপনারা কি বিশ্বাস করেন আমি কি আপনাদের পক্ষের লোক না বিপক্ষের লোক কি মনে হয় আপনাদের কাছে আমি কি আপনাদের কাছে বিশ্বাস আসিনা আছি না নাই তাহলে সদ না ঠিকই তুমি যা বলছো সব সত্য তোমার ব্যাপারে আমাদের কারোই কোনো অভিযোগ নাই যে তুমি আমাদের স্বার্থের বিপরীতে কোন কাজ করবে তাদের কনফিডেন্স নিয়ে বললেন তখন তাদেরকে তারা এখন যত যে কয়েকজন দূতের মাধ্যমে যে খবর আসলো এই লোকটা কাকে ইঙ্গিত করছে রসুল্লাহ সাল্লাহ আলাই তোমাদের কাছে মনে হয় যে একটা বুদ্ধিমানের জ্ঞানের পরিকল্পনাই দিয়েছে যে সন্ধি চুক্তি করতে চায় যুদ্ধ নয় সন্ধি এইরকম একটা প্রস্তাব যে পাঠিয়েছে সে মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম এটা আমার কাছে মনে হয়েছে এটা একটা মানে বুদ্ধিমানের কথা এটা ভালোই আমার কাছে মনে হয়েছে রিজনেবল তবে আমি তোমাদেরকে ডাবল চেক করি আর একটু আমি নিজে তার সঙ্গে কথা বলে আসি ভালো করে ডাবল চেক করি যে তুমি যাই সরাসরি খবরটা নিয়ে আসা তোমার প্রতি আমাদের আস্থা রয়েছে তোর মাসা চলে আসলেন রসুল ক্যাম্পে খুদা বিয়াতে ওনার সামনে বসলেন এরপরে অরুয়া আপনি কি এই সব মানুষ আউ বা সন্ন্যাস মানে যারা বংশদার করাই বংশ লোক না তারা তো বুনিয়াদী লোক আরে বুনিয়া লোক এত নিয়ে আসছেন মানে কি এরা তো কোরআশের কাছে কিছুই না এই সমস্ত সাধারণ ছোট ছোট কবিলা গোত্র অমুক তমুক এগুলো তার কোন পরিচয় নাই আর তুমি হলো কোরআশ বংশের একজন লোক তুমি তোমার বংশের বিরুদ্ধে একটা বংশকে ক্ষতিগ্রস্ত করার জন্য তাদের রক্তপাত ঘটানোর জন্য এই সমস্ত লোক করে নিয়ে আসছ তোমার উদ্দেশ্য কি সে মানে ওনাকে একটু প্রভোগ করে কথা বলতেছে কোন রেওয়া এই বাহিনী বলে তুমি তোমার বাপ দাদার গোষ্ঠী জ্ঞাতি যারা আসে এদেরকে ক্ষতিগ্রস্ত করব আক্রমণ করবা হামলা করবা মতব করে আসছো এইরকম তোমার নিয়োগ থাকে তুমি শুনছো কোনোদিন যে নিজের আপন গোষ্ঠীর বিরুদ্ধে অন্য লোকদেরকে এনে হামলা করা এরকম লোক জমিনে নাকি ওনাকে একদম মানে এক ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে ওনা থেকে কথা বাইর করতে চায় আর কি তারপরে সে আরো বলে ওরা করাই জানো তুমি যে কয়জন নিয়ে আস তারা তোমার থেকে অনেকগুণ বেশি শক্তিশালী বাহিনী জোগাড় করে আসে জলুদার নুমুর বাঘের চামড়া দিয়া পোশাক বানিয়ে আসে তোমাদেরকে ভয় দেখানোর জন্য তারা কসম করছে শপথ করছে তাদের শক্তি সাহস আমি দেখতে পেলাম তাদের যে প্রস্তুতি দেখেছি তারা যদি এটা করে কালকের দিনের বেশি কালকের দিনেও তুমি টিকতে পারবা না একদিনে তোমার শেষ করে দেবে তারা অন্য আসছে ইনি অল হ্যা উজুহানো সবগুলার এমন শৌর্য বীর্য এমন কোন ইতিহাস কিছুই নাই এরা কতগুলো এখানকার সেখানকার লোকজন তুমি ধরে বেদুইন তেদুইন মিলে কিছু আমাদের এখান থেকে ভেঙে গেছে এগুলা নিয়ে মিলে তুমি কিছু একটা বাহিনী জোগাড় করে নিয়ে আসছ আমার ধারণা কি জানো যখন জোরে সোরে ওরা অ্যাটাক করবে কোরআবাংশ লোকেরা সবগুলা তোমাকে ফেলে মোদিনা দিকে জোর দিবে দেখছেন সে কি কাজ করতে আসলো সে মিডিয়া ক্যাম্পেইন চালাল অর্থাৎ মিডিয়া কোনো কোন সময় এমন ভাবে চলে যে পড়াশক্তিকে বা প্রতিপক্ষ শক্তিকে কি করে ভয় পাওয়া দেয়। যেন নবী করিম সাল্লা আগেই ভয়টা নিয়ে এখন নিজেই করে চলে যান আর এজন্য আগানের চিন্তা না করেন ওনাকে এরকম মেসেজ দিয়ে ওনাকে দুর্বল করে চাইল মানসিক ভাবে মোরালি উইক করে ফেলতে চাইল সে তো সাংঘাতিক অনেক বুদ্ধিমান দেখা যায় যে ওনাকে ভড়কিয়ে দিই ভয় পাওয়া যায় উনি ভীত হয়ে চলে যাক যখন এই কথা বলল যে আপনাকে ফেলে তারা সবাই পৃথিবীর থেকে জোর দিবে আবু অকা সিদ্দিক রাজি আল্লাহ আনহু পাশে ছিলেন উনি বাঘের মতো গর্জন করে উঠলেন তিনি ওনার পেছায় বসা ছিলেন বললেন্লাহু এমন একটা কথা বললেন যে কথাটা আমার উচ্চারণ করতে সেটা হচ্ছে যে তোমার যে মূর্তি আছে মূর্তি পশাবে জাগাল চুষ্টে থাকুক গিয়ে তুমি দাও তোমার মূর্তি গিয়ে আনহু অনাদা আহু আমরা তুমি বলতে চা আল্লাহ নবীকে রেখে আমরা ভেঙে চলে যাব এবার দেখছেন এই মিডিয়ার অবস্থা কেমন শক্তিশালী নবীন আল্লাহ সাহাবিদিকে দিয়েছিলেন বাঘির মতো গর্জন করে উঠেছে তার একদম কড়া জবাব দিয়েছে তো ওরো ওনাকে চিনতে পারেনি সে তো তায়ের থেকে আসা ভালো করে হতে চিনেন নাই আবুকার মক্কা ছিলেন বলোস কে এত লম্বা কথা বললো না বিহা লাগে সময় তুমি আমাকে বড় উপকার করেছিলে সেটা আমি এখনো শোধ করতে পারিনি এই পাওনাটা তোমার আমার কাছে যদি না থাকতো তাহলে তোমার এই কথার এমন একটা জবাব দিতাম আমি এখন যেহেতু আমি তোমার কাছে ঋণই আছি হয়তো কোন এক বিপদের সময় ওনাকে উদ্ধার করেছে আবু কালাদ আরবদের আবার একটা জিনিস ছিল তারা সহজেই ঋণ শোধ করা ভুলে যায় না এটা তারা আগে থেকে তাদের এই ওয়ফা এবং এগুলো তাদের কতগুলো গুণ ছিল সেই কারণে বলতে পারলাম না এখন কথা বলতে কাজে লাগবে না এনারা খুব মজবুত আছেন তো সে একটু নবী করিম এখন একটু ভালো হওয়ার চেষ্টা করতেছে একটু কথার মোড় ঘুরানোর জন্য তো হাত দিচ্ছে আমি করি আর আবার এরকম করে কাছাকাছি বসে আমরা কাকে যদি মহব্বত করে মহব্বতের লক্ষণ হলো তার দাঁড়িয়ে হাতায় হ্যাঁ আমাদের কেউ হাতাইলে তো হবে তাই না খুব কাশি মনে করে হ্যাঁ তো কথা বলতেছে ওনার সঙ্গে হাত দিয়ে দিয়ে তো ওনার পাশে আবার ওনার সিকিউরিটি ডিউটির জন্য বড় জানা কি করে না করে আরেকজন আসেন সিকিউরিটি দেওয়ার ওনার নাম হচ্ছে মুগিরা এইসব্লাহ আনহু তিনি ইয়াং সাহাবি একদম তিনি ওনার হাতে তরবারি আছে এবং মাথার মধ্যে ওনার বললম দেওয়া আছে নিজেকে রেডি যে এনি কিছু করে এরকম তো হয় যে সে মরে গেলে মরে যাবে কিন্তু ওনাকে হত্যা করে যাবে এরকম মিশন নিয়ে আসতে পারে রেডি নবী করিম সাল্লা সালাম সাহাবাইকার এত বোকা ছিলেন না তাই না প্রস্তুতি আছে তিনি একজন রাষ্ট্র নায়ক তিনি একজন সমর তিনি কি এরকম বিকোবর মতো থাকতে পারেন অবশ্যই প্রস্তুতি আছে তো যখন এখানে হাত দিয়েছে তখন সে তার তরবারে বাড় দিয়া তার হাতের মধ্যে বলে এই হাত ছড়া আনসালাম কাবলা অল্লাস খবরদার ওনার ধরবা না হাত ছড়া কারণ দাঁড়িয়ে ধরে আবার না হাতে দাঁড়িয়ে ধরবে কেন এরকম তাকে তিনি নিষেধ করে দিলেন তো ওরা মুগিরাকে লক্ষ্য করে বলেন ওয়াই হাক মা আফাদ দেখা ও আগলা তুমি তুমি এত রুড এত বেআ করতে পারো তুমি কেসামা রাসুল্লাহিম নবী করিম সাল্লাহ সাল্লাম একটু মুসকে হাসি দিলেন আর আর ওরা কে বললেন চেননাই ওরা বললেন নবী করিম এই যুবক শ্রেণীটি কে হ্যাঁ আখি কাল মুগিরা ইবন শোবা তখন বলা হলো তোমারই গোষ্ঠীর একজন তার নাম হচ্ছে মুগেরা উনি অনেক আগে একটু ডান পিটিয়ে মার্কা ছিলেন নাকি তিনি কিছু অঘটন ঘটাইছেন ওদের আরেক কবিরা যে অ্যাটাক করে কয়েকজনকে খুন করছে। পরে আল্লাহ তালা অনেকে তহুক দিয়েছেন ইসলাম কবুল করছেন মদিনায় এসে আলহামদুলিল্লাহ সাহাবি হয়ে গেছেন এখন আল্লাহ তো অনেক আগের ঘটনা এটা বেশ আগের ঘটনা তো সে চিনতে পারেন অনেকদিনে গাফ হয়ে যাওয়ার কারণে তখন ওরা তাকে চিন্তা এবার চিনলেন পরিচয় বলেন পরে বললেন এই বিশ্বাস ঘাতক ওহাল গাছালস তোমার যে এই যে খুন করছিলে আরেক কবিলা লোকেরা সেটা আমরা সবাই মিলে শোধ করতে মাত্র গতকালকে শোধ হইলো কতদিন লাগছে এটা শোধ করতে মুক্তিপণ না দিলে তো ওরা আমাদের সঙ্গে যুদ্ধ করত। আর তুমি আসলে এখানে আমার সঙ্গে লম্বা লম্বা কথা বলত না পক্ষ থেকে বললেন এটার আদায় করতে যাই হোক হচ্ছে আর অরুয়া শুধু ইয়ের মুখ আসবেন সেই নবী করিমস্লাম সাহাবিদের চেহারা দিকে দেখে অবজার্ভ করে সবকিছু কথা বলে আর অবজার্ভ করছে আর দেখে সোফান আল্লাহ কিভাবে নবী করিম সাল্লাহ আসলামকে তার সম্মান করে তিনি কথা বললেই মানে হিড়ি খেয়ে এটা আমল করবে বাস্তবায়ন করবে যে প্রাণের চেয়ে এত মহব্বত করে এগুলো সবসে দেখছে এবং এমনকি সাহবাইকরাম নবী করিমসাল্লাহ আসলাম থেকে এমনি করে তাকান না এরকম করে দেখেন না সম্মানের কারণে চোখটা উঠেই দেখতে পারেন না নিচু হয়ে থাকেন ওনার সামনে এসে এগুলো সে দেখলো তিনি কোরআদের কাছে চলে গেলেন শোনো এই আমার কম বস তোমরা আমি অনেক বড় বড় লিডারের কাছে গিয়েছি কেসরা কাইসার না যাসি রোমান সম্রাট পার্সিয়ান সম্রাট না তাদের কাছে গিয়েছি অল্লা কেন তত্তু আজে আসুমা ইউ আজেমু আসাবু মাহাম্মে মহান্মেন কোনো বাচ্চাকে দেখিনি তার জনগণ তাকে এত সম্মান করে এত মহব্বত করে এত তা তাজীম করে অন্তর থেকে যে তিনি কোনো কথা বললে কেউ এই কথাকে কখনোই না এবং কে তার কথা কার্যকরী করবে অস্থির হয়ে পড়ে তিনি অজু তার অজুর পানিটা নিয়ে কে মানে বেনিফিটেড হবে আর তিনি কথা বললে সবাই তখন চোখ কেউ কারো কোনো কথা নাই এমন একটি লোক তার এই বাহিনী নিয়ে এসছে এমন অনুগত এমন নিবেদিত ডেডিকেটেড বাহিনী ফোর্স তার সঙ্গে যুদ্ধ না করে আমার প্রস্তাব হচ্ছে যে তার প্রস্তাব তোমরা গ্রহণ করো সন্ধি চুক্তি করে ফেলো যুদ্ধের চিন্তা করো না এটা আমার সাজেশন প্রস্তাব এখন তোমাদের খুশি আমি তোমাদেরকে কোনোটাই চাপিয়ে দেব না ওই আগ্রহনের মতো না যে আমি দরকার তোমাদের ব্যাপার যুদ্ধ করবো সে মোটামুটি তাদের স্বার্থকে একেবারেই ডিনাই করেনি তখন তারা বললো ঠিক আছে নারুদ্ এই বছর তাকে ফেরত যেতে হবে এই বছর কিছু করতে দেব না খাবেল প্রয়োজন বোধ হয় আগামী বছর আমরা করতে আসুক সেটা আমরা এলাও করতে রাজি আছি কিন্তু আমাদের একটা জিদ রাখতে হবে আমাদের মানুষ যত মধ্যে এবার আঘাত হয়ে যাবে আসলে পরে যখন আগামী বছর আসবে আমরা পারমিশন দিয়েছি তখন আসছে এটা আমাদের আরবদের কাছে একটা মানিজর থাকবে এখন সে এসে পড়ছে বাধ্য দিতে আমরা এটা করব না সে মাক্কে ঢুকবে তা অফ করে চলে যাবে আমরা আগামী বছর অ্যালাউ করবে এই বসে চলে যেতে হবে কিন্তু এখনো চুক্তির কিছু হয় নাই এই কথাই হয়ে গেল কি কথা হলো রসুল তো জানে না এদের মধ্যে কি কথা হচ্ছে তিনি তার পক্ষ থেকে এবার উনি ওনার পক্ষ থেকে দূত পাঠাচ্ছেন সেই দূতের খবর আমরা আগামী সপ্তাহে শুনবেন আজকের সময় হয়ে গেছে